আব্দুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বর্ণিত এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলো ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম তিনি বললেন তুমি লোকদের খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে